প্রথম আকিদা যে আকিদাটি ইসলামী আকিদা নয় যে আকিদা শুধু বিদাতি আকিদা নয় বরং কুফুরি বিদাতি আকিদা এই আকিদা মজুদ রয়েছে বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে সে আকিদা হচ্ছে ওয়াহাদাতুল ওজুদের আকিদা আরবিদা তাকে বলা হয় ওয়াহাদাতুল ওজুদ ওয়াহাদা ওয়াহেদ থেকে এক হয়ে যাওয়া আর ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব तो पृथ्वी ज जाते पृथ्वीर्सी आल्लाखलुक अल्लाह जगत जगत मध्य अब जो, आ, आ, आ, आ, आ, आ, जो जीव आ मानस जीन अः पशु प्राणी जो रकम हेवान रही जीव जंतु रही है पाखी रे इत्यादि समस्त किस्तित्व अजूत समस्त समस्तुल्दीम डिटेल्स विस्तारित जा संक्षेप मान खाले माहुकर अजूद आलदा आलदा पृथक पृथक नए आल्ला जगतित आलदा पृथक पृथक नबकि मानुष के देखें जे प्राणी के देखें तल्लाजुदर आखिटा वुलजुदर आकी दायरिवी देवबान्दी सभा एक संगमे सिले गेस बुजन तो संगम ना दो रास्ता एक जगह मिले गला तो फिर तो बेहे गेखने से मिले गादतर क्वि तरम देवबंदी किताबादी भरपूर रहे आकदा वाहूथर आकिदा अनोर शाह काश्मीर नाम निल तर कितब फ बारित रही फैजुल बारी, बारी नामक लिखे बखारी भाष्य बोले बखार भाष्य लिखे मान सारा पृथ्वी अस्तित्व सृष्टि सब एक आकदा लिखे आकीदाय रही सब्बिर अहमद उस्मानी तफसिल शब्बर अहमद उस्मानी एक जन খুব বড় আলে দেবন্দী যারা একাত্তরের আগে বড় সাবালক ছিলেন তারা হয়তো পাকিস্তান টিভি থেকে যারা শুনেছেন পাকিস্তানের মুফতি আম বা মুফতি আজম বড় মুফতি ছিলেন কোরআনের অনুবাদ যেটি মহিউদ্দিন খান বাংলায় অনদিত করেছে এটি হচ্ছে মুফতি শফির মা আরিফুল কোরআন দেবাম দেওবন্দি ফিরকার ওলামা তাদের আকিদা এই আকিদা রয়েছে শেখ জাকারিয়া শেখুল হাদিসের নাম তো শুনেছেন তবলি জামাতের আহ अद्वित लिखक तबली जमतिया चालू कर फल्टर रही फाजाइल सदाकत फर सदाते रहेजुदर प्रति ईमान विश्वास कथा ओहदतुलजुद हम इाम आल्ला सब एक आल्ला सृष्टि जो सब एक है तर क्या ना कर एक असारता देखा कूफुरी जे कूफरी बलाजूदी आकी प्रथम पेश कर इबने आरबी मुरतार इबने आरबी पेश करबी सम्पर्के गषकमारा कान अक ओहमान से फिरउन चाहिए तो बस बड़ काफे छो ফেরুনন বলেছিল যে আনা রব্য আমি মহান করব আমার পূজা করো কিন্তু এ কথা বলেনি যে আমার পূজা করলে আল্লাহর পূজা করা হবে একথা বলেছিল ফেরাউন কিন্তু ইবনে আর আমি এই আকিদা পেশ করলো যে ওয়াহাদ পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক স্রষ্টা সৃষ্টি সব হচ্ছে এক সুতরাং যে কিছুর এবাদত করনা না কেন যে কিছুর পূজা করোনা সেটি আল্লাহরই এবাদত হয় তুমি যে তোমার স্ত্রীর পূজা করো তবু আল্লাহর ইবাদত হয় तुम्हें जो लिंग पूजा करो हिन्दू दे मत पुरुष लिंग अथवा नदी नालत करो गंगा जमुना करो तब आल्ला से तरह कविता रही कूकुर केसदा कर ले आल्ला के पाईजी केजदा कर ले आल्ला के पाई कारण अस्तित्व चेक सबकि आल्ला मजूद ইমানের অর্থ মন্ডলী আপনারা মতিউর সাহেবের বক্তব্য শুনেছেন এই বক্তব্যে যা বলেছেন তার সারসংক্ষেপ হল যে উজুদের অর্থ হল আল্লাহ তালা এবং সমস্ত সৃষ্টি সব এক অর্থাৎ সব সৃষ্টি আল্লাহ এবং আমরা যা কিছু দেখছি মানুষ প্রাণী জগৎ গাছপালা সবকিছুই আল্লাহ সৃষ্টির যা কিছু আছে সবকিছু আল্লাহ এই অর্থে তিনি ওয়াহদাতুল উজুদ শব্দ ব্যবহার করেছেন। করেছেন। আর তিনি বারবা দাবি ওয়াহাতওবন্দি উলামা ইকরামের কেতাবে এই অর্থে ওয়াহাদুল উজুদের আকিদায় বিদ্যমান রয়েছে তিনি আনোয়াসা কাশ্মীর রহমতুল্লাহ আলী সম্পর্কে বলেছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী সম্পর্কে বলেছেন অন্যান্য বিখ্যাত বুজুর্গ আশরাফ আলী তাহানবী রহমতুল্লাহ আলহি এবং রশিদ আহমদ গাঙ্গহি রহমতুল্লাহ আলহী অন্যান্য আলেমদের নাম নিয়ে তিনি বলেছেন যে তাদের কিতাবে রয়েছে যে ওয়াহদাতুল উজুদের অর্থ হল সৃষ্টি এবং সরসটা সব এক আল্লাহ তালা এবং সৃষ্টি সব কিছুই একাকার হয়ে গেছে সব মিশে গেছে সব কিছুই এক এই অর্থে ওয়াহদাতুল হুজুদের আকিদা দেওবন্দি আলেমদের মধ্যে বিদ্যমান রয়েছে প্রথম যেই বক্তব্যটি আমরা প্রথম যে কথাটি আমরা স্পষ্টভাবে বলতে চাই যে উলামায়ে দেওয়ানদের কারো কিতাবে যাদের নাম তিনি উল্লেখ করেছেন কারো কিতাবে এ ধরনের একটি বক্তব্যও নেই মাদানী সাহেবসহ সমস্ত সালাফি আহলেহাদিসদেরকে সময় দেয়া হল তারা একটি বক্তব্য মাত্র দেখাক যেখানে ওয়াহদাতুল রুজুদের অর্থ লেখা হয়েছে স্রষ্টা এবং সৃষ্টি এক এবং তিনি দেওবন্দি আলেম ইনশাল্লাহ কে আমদ এসে যাবে মাদানি সাহেব কেউ দেখাইতে পারবেন না যে দেওবন্দি উলাম ইকরা ওয়াহদাতুল এই ব্যাখ্যা তাদের কিতাবে লিখেছে কেউ এ কথা বলেননি যে ওয়াহদাতুলজুদের অর্থ হলো স্রষ্টা এবং সৃষ্টি এক নওয়াজিল্লা প্রথমত মাদানী সব যে কাজটি করেছেন তিনি ওয়াসদাতুল হুজুদের একটি ব্যাখ্যা নিজে থেকে করেছেন এবং বলেছেন যে এটা হলো দেওবানের আকিদার তো আপনি নিজে থেকে যে কাজটি করেছেন যেই ব্যাখ্যাটি করেছেন উলামায় দেহবান কি সে ব্যাখ্যা করেছেন আপনি কোনো রেফারেন্স উল্লেখ করেছেন যে উলামায় দেওয়ান এটা বলেছেন ওয়াসদাতুল উজুদের ব্যাখ্যায় নাকি ওয়াসদাতুল মজুদের ব্যাখ্যায় উলামায় দেহবান যেটা লিখেছেন সেটা দেখারও প্রয়োজন বোধ করেননি যদি দেখতেন তাহলে তো এ ধরনের মিথ্যাচার কখনোই করা সম্ভব ছিল না আমরা ইনশাল রেফারেন্স সহামায় বক্তব্য আলোচনা করবামায় ও কিনা মাদী সাহেবুল রুজুদের অর্থ হল সৃষ্টি এবং এক। পুরো লেকচারের ওয়াহাদুল রুজু সম্পর্কে আলোচনায় একই কথা বারবার বলেছেন এজন্য তিনি সবাইকে তাকফির করেছেন সবার আঁকি দেখে কুফুরি বলেছেন বলেননি এবং তার লেকচারে বার বার বলেছেন যে ওয়াহেদাতুল হুজুদের অর্থ হল স্রষ্টা এবং সৃষ্টি এক অথচ তিনি এই ওয়াহিদাতুল উজুদের ব্যাখ্যা দেওবান্দি উলাম করেছেন কিনা এ ব্যাপারে কোনো রেফারেন্স তিনি দেননি ওয়াহিদাতুলজুদ সম্পর্কে উলামায় দেবান বিস্তারিত আলোচনা করেছেন স্বতন্ত্র কিতাব লিখেছেন এবং এ সমস্ত বিষয়ে তাদের আলোচনার কোনো কমতি নেই কোথাও অথচ কোনো সঠিক রিফারেন্সে তিনি ওয়াহিদাতুলের ব্যাখ্যায় ওলামায় দেওয়ানদের একটি বক্তব্য আনেননি বরং ব্যাখ্যা নিজে নিজে করেছেন নিজে ব্যাখ্যা করে সেটাকে উলামায় দেওবানদের উপর চাপিয়ে তাদেরকে তাকফির করেছেন তো আমরা তো রাসুলসল্লাহ আলহিউসাল্লামের সেই হাদিস স্মরণ করিয়ে দিতে চাই মাদানী সাহেব এবং তার অনুসারীদেরকে যে যে ব্যক্তি কোনো মুসলমানকে কাফের বললো মুসলমানকে তাকফির তাকলো সেই মুসলমান যদি কাফের না হয়ে থাকে তাহলে যে কাফের বলেছে তার দিকে কুফরিটা ফিরে আসবে তো গুলামায় দেহবান যেহেতু ওয়াহদাতুল রুজুদের ব্যাখ্যা করছেন না গুলামায় দেওয়ান কখনোই কথা বলছেন না যে স্রষ্টা এবং সৃষ্টি এক এ কথা যেহেতু তারা বলছেন না তাদের মধ্যে কুফরি সিরিকে বিদ্যমান নেই এরপরেও করছেন তাদের মধ্যে আমরা জানতে চাই মাদানী সাহেবের কাছে যে এই হাদিসের কি বক্তব্য ব্যাখ্যা রয়েছে আপনাদের কাছে উলামায় দেবানদের আকি দেয় কখনো ওয়াসদাতুল মজুদের এই ব্যাখ্যা নেই যে সৃষ্টি এবং স্রষ্ট সব এক বরং দেওবান এই আকিদাকে তাদের কিতাবে স্পষ্ট ভাবে লিখেছেন যে সৃষ্টি এবং এক এই আকিদা কুফুরি কুফুরি যখন তাদের আপনার কাছে আমরা চ্যালেঞ্জ করছি যে ওয়াহেদাতুল রুজুদের ব্যাখ্যায় কোন একজন আলেম আলেম লিখেছেন যে ওয়াহেদাতুল রুজুদের অর্থ স্রষ্টা এবং সৃষ্টি এক একটি বক্তব্য মাত্র দেখাবেন যে তারা তাদের কিতাবে ওয়াহাদুলজুদের ব্যাখ্যা বলেছেন বরং এর বিপরীতে যে অসংখ্য বক্তব্য রয়েছে সেগুলো থেকে মুখ লুকিয়ে সেগুলো বোপন করে কিভাবে আপনি দাবি করেন নাউদ এগুলো তো একটা হাস্যকর দাবি হাস্যকর বিষয় প্রথমত আমরা মতিউর রহমান মাদানির এই দাবি খণ্ডন করতে চাই যে তিনি বলেছেন যে ওয়াহাদুল রুজুদের অর্থ হলো স্রষ্ট এবং সৃষ্টি এক আমরা বলবো। দেওয়ানিখেছেন তাদের কিতাবে সম্পর্কে আলোচনার পূর্বে আমরা বক্তব্য আলোচনা করব এরপরে যাব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলহি তার মজমু আতুল ফতোয়াই ফান এর সম্পর্কে আলোচনা করেছেন তিনি বলেছেন যে ফানা মূলত তিন প্রকার আল ফানা সালাহ প্রথম প্রকার যেটি মধ্যে যারা পরিপূর্ণ ছিল তাদের এই বুজুর্গদের মধ্যে যারা রয়েছে তাদের এই দ্বিতীয় পরকার ফানা হয়ে থাকে আর তৃতীয় পরকার ফানা হলো যারা মুলহিদিন সিদ্দিন রয়েছে द्वित प्रकार फाना सम्पर् आलोचना करते गानेजमुअल सुबह ताल मनोजोगी पृथ्वी मनोजोग थाना एकमत सुबह मनोजोग था आल्ला भलोबा प्रबल हो जाए अस्तित्व भूले जाए এই দ্বিতীয় পরকার মানুষ এমন স্তরে চলে যায় তখন আল্লাহ সুবাহান ব্যতীত তার কোনো কিছুই খেয়াল থাকে না এমনকি সে নিজের সত্তাকেও ভুলে যায় সমস্ত সৃষ্টিকে ভুলে যায় তার খেয়াল একমাত্র আল্লাহ সুবাহান প্রতি থাকে এই দ্বিতীয় পরকারের ফানাকেই মূলত ওয়াহদাতুল আলোচনায় উল্লেখ করা হয় এই দ্বিতীয় ফানা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন মনোযোগী হয়ে তার ভালোবাসায় এই এমন স্তরে উন্নীত হওয়া এমন স্তরে পৌঁছা যে তার নিজের অস্তিত্বের কথা ভুলে যায় সমস্ত সৃষ্টির অস্তিত্বের কথা ভুলে যায় শুধুমাত্র আল্লাহ সুবাহানাকে শরণ করে এই প্রকার ই বা এই পরকার এই স্তরে পৌঁছানো ওয়াহদাতুল আলোচনা করা হয় ওয়াহদাতুল বলা হয় শেখুল ইসলাম ইবনে তাই মিয়া ফানা সম্পর্কে আলোচনা করতে গিয়ে লিখেছেন দ্বিতীয় পরকার ফানা হলো যারা অগ্রসর হচ্ছে যারা পথে চলছে এদের অনেকেই এই স্তরে উন্নীত হয়েছেন وعبادته وحبته وضعف قلوبهم عن أن تشهد غير ما تعبد وترى غير ما تقصد لا يخطر بقلوبهم غير الله ইবনে তেইমিয়া রহেমল বলছেন যে এই আল্লাহ দুর্বল হয়ে যায় এবং তার একমাত্র অভিষ্ট লক্ষ্য থাকে আল্লাহ সুবাহ এবং তার সন্তুষ্টি অর্জন তখন তার অন্তরে আল্লাহ সুবাহান কোনো কিছুর অস্তিত্বই থাকে না কোন কিছুর অস্তিত্ব তারা অনুভবই করেন না তার মা সম্পর্কে মায়ের অন্তর শূন্য হয়ে গেল খালি হয়ে গেল একমাত্র মুসাই সাল্লামের স্মরণিতার অন্তরে ছিল আর কিচ্ছু ছিল না ইবনে তাই বলছেন যে মুসাল্লাহ্লামের ভালোবাসায় তার মায়ের অন্তর যেমন খালি হয়ে গিয়েছিল তেমনি ভাবে আল্লাহর পথের পথিক যারা আল্লাহ তালার ভালোবাসায় আল্লাহ তালার পথে চলছে তাদের অন্তর অনেক সময় এমন হয় যে আল্লাহ সব তাল স্মরণ ব্যতীত আর কোনো কিছুর স্মরণ তাদের অন্তরে থাকে না তাদের অন্তর খালি হয়ে যায় শূন্য হয়ে যায় ফাঁকা হয়ে যায় যে মুসা আলাহালামের মায়ের অন্তর সমস্ত কিছু থেকে শূন্য হয়ে গিয়েছিল সমস্ত কিছু স্মরণ থেকে শূন্য হয়ে গিয়েছিল তার অন্তরে একমাত্র মুসাই আলাহিসাল্লামের কথাই মনে ছিল তার অন্তরে অন্তর এমন হতে পারে অধিক ভয়ের কারণে মানুষ সবকিছু থেকে আত্ম আত্মভূলা হয়ে যায় আত্মহারা হয়ে যায় এভাবে অধিক মহাব্বতের কারণে অধিক আনন্দের কারণে মানুষ এরকম আত্মভোলা বা আত্মহারা হতে পারে মানুষের অন্তর যখন কোন কিছুর প্রতি অধিক মুহাব্বত থাকে অথবা অধিক ভয় থাকে অথবা অধিক আশা থাকে তখন এই জিনিসগুলো ব্যতীত তার অন্তরে আর কিচ্ছুই মনে থাকে না কেউ যখন এই স্তরে পৌঁছে যখন পৌঁছে তখন সে শুধু আল্লাহ মুখ্য মনে করে এবং আল্লাহ তালার স্মরণকেই সে তার মৌলিক কাজ মনে করে থাকে এবং আল্লাহ তালার পরিচয়কেই আসল পরিচয় মনে করতে থাকে এমনকি তার সামনে সমস্ত কিছু অস্তিত্ব আল্লাহ সুবাহ ব্যতীত যত মাখলুকত রয়েছে তার দৃষ্টিতে সবকিছু অস্তিত্বহীন মনে হয় আর তার অন্তরে একমাত্র আল্লাহ সুবাহ সরণী থাকে मूल उद्देश्य हलो बंदा एकम्रल्ला एकम्रल्ला सरण थकबा আর মানুষের কোন অবস্থা যখন এরকম অবস্থা যখন শক্তিশালী হতে থাকে অবস্থা যখন আরো বাড়তে থাকে গাড়ো হতে থাকে এই স্তর যখন বাড়তে থাকে মানুষের তখন যে প্রেমিক রয়েছে আল্লাহান তার পার্থক্যের জ্ঞান যেটা রয়েছে তমিজের যে জ্ঞান রয়েছে এটা লোপ পেতে থাকে আগে সে এই অবস্থায় গিয়ে তখন সে মনে করতে থাকে যে আমি আমার মাহবুব অর্থাৎ নিজেকে আল্লাহ মনে করতে শুরু করে নিজেকে যেমন তিনি উদাহরণ দিয়েছেন যে এক ব্যক্তি আর একজনকে ভালোবাসে করত তো যে তার প্রেমিক রয়ে প্রেমিকা রয়েছে বা যাকে ভালোবাসে সে হঠাৎ করে নদীতে পড়ে গেল প্রেমিক যে রয়েছে সেও তার পিছনে পিছনে নদীতে ঝাপ দিল তো প্রেমিকা যে রয়েছে এই মাহবুব আমিও পড়ে গিয়েছে আমি মনে করছি তুমি আমি ইবনে তাই আরবিতে লিখেছেন এক ব্যক্তি একজনকে ভালোবাসত তো যে যাকে ভালোবাসে সে নদীতে পড়ে গেল এখন যে প্রেমিক রয়েছে সেও তারা তো এখন মাহবুব বা প্রেমাসপদ বললো আমি তো নিজে পড়ে গিয়েছি তোমাকে কে ফেললো কান্নি আননি। কথা ভুলে গিয়েছি আমি তোমার মাঝে হারিয়ে কাননি। মানে আমি গিয়েছি তো এই যে অস্তিত্বের পার্থক্য লোভ পাওয়া সৃষ্টির অস্তিত্বের পার্থক্য লোভ পাওয়া একমাত্র আল্লাহ সফান স্মরণ গাঢ় হতে থাকা এই স্তরে গিয়ে মানুষ ফানার স্তরে পৌঁছে যায় দশম খন্ডে দুইশো এই পৃষ্ঠা এবং ফানার পৃষ্ঠায় লিখেছেন এই স্তরে গিয়ে অনেক সময় মানুষ বলতে পারে আনাল হাক আমি খুদা যেমন মনসুর হাল্লাদ ফানার স্তরে গিয়ে বলে যখন আল্লাহর পথের প্রথিক যখন তার মনোযোগের মনোনিবেশ মনোনিবেশ যার প্রতি করেছে আল্লাহ সুহান স্মরণ ছাড়া আল্লাহ সুবাহ মারিফাত বা পরিচয় ছাড়া তার আর কিচ্ছু থাকে না তখন সে আল্লাহ সুবাহ নিজেকে আল্লাহ সুবাহর মতো মনে করতে শুরু করে তখন এই স্তরে গিয়ে সে সৃষ্টির পার্থক্য ভুলে যায় নিজের অস্তিত্বের কথা ভুলে যায় তখন গিয়েছেন যে ইবনে তাই বলেছেন। ওই আগের উদাহরণই এনেছেন যে এক ব্যক্তি কারো মহাব্বতে ভালোবাসায় গভীরভাবে মহাব্বত করত তো মাহবুব যে রয়েছে প্রেমাস্পদ যে রয়েছে সে নদীতে বা সমুদ্রে ঝাঁপ দিল বা পড়ে গেল। তখন প্রেমিক তার পিছনে পিছনে ঝাপ দিল তো প্রেমিক প্রেমিকা জিজ্ঞাসা করলো বা মাহবুব জিজ্ঞাসা করলো যে তোমাকে আমি তো নিজে পড়ে গিয়েছি তোমাকে কে ফেললো তখন সে বললো যে লিপ্তুবিকা আমি তো তোমার মাঝে হারিয়ে গিয়েছি তুমি পড়ে গেছো মানে মনে করেছে আমি পড়ে গিয়েছি এজন্য আমিও পড়ে গিয়েছি এই স্তরে গিয়ে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে তারা না এই বলেছেন হালাওয়াত ইমান এই ফানার স্তরে গিয়ে সে মুমিন সালেক আল্লাহ তালার যে তাকে ইমান দিয়েছে ইমানের হালাওয়াত মিষ্টতা অনুভব করতে থাকে যেমন মাতাল অবস্থায় অনুভব করে এবং প্রেমিক তার প্রেমের মিষ্টতা অনুভব করতে থাকে নিজের অস্তিত্ব ভুলে যায় ইত্যাদি আলোচনা ইবনে তাই মিয়া বলেছেন ইবনে তাই মিয়া আরো বলেছেন যে এই স্তরে গিয়ে এই স্তরে গিয়ে যারা সালিকিন রয়েছেন मानु अनेक समय कथास्थाए जा रुख कथा बेर होते তিনি বলেছেন যারা সালেক বা অনেক সময় যখন ফানারে স্তরে পৌঁছেন তাদের থেকে অনেক এমন কথা প্রকাশ পায় এমন আমল প্রকাশ পায় যেগুলো শরিয়ত বিরোধী এগুলো সম্পর্কে বলেছেন যে মানুষ মাতাল অবস্থায় অবচেতন অবস্থায় অনেক কিছু বলতে পারে যেমন অনেক কিছু বলে থাকে একইভাবে তাসাউফের পথে যারা রয়েছে তারাও এই স্তরে পৌঁছে অনেক কথা বলে যেগুলো হতে পারে উদাহরণ দিয়েছেন কোন বুজর্গ বলেছেন জাহান্ন জাহান্নামের উপর আমার তাবু গাড়ো তো একজন বুজুর্গ কিভাবে জাহান নামে যেতে চায় ইচ্ছা করে এটা তো সম্ভব না তো তারা তাদের এই ফানার স্তরে গিয়ে শরীয় বিরোধী কোন কথা বা আমল যদি করে থাকেন তো এগুলোকে সাত বলে ইবনে তাইমিয়া রহেমহল্লা ধরনের কথার হুকুমও আলোচনা করেছেন পরবর্তীতে তিনি বলেছেন কাজ রয়েছে শরীয়ত বিরোধী কথা বা কাজ যদি কোনো বুজুর্গ থেকে প্রকাশ পায় তো তিনি যদি শরীয়ত বিরোধী কোন পন্থায় যদি এগুলো না বলে থাকেন তাহলে তিনি নিরাপরাধীর যে কারো যদি তার আকল এ কারণে জায়ল হয় যে শরিয়ত বিরোধী কোন কারণ না কোন হারাম পন্থায় তার আকল দূর হয় তার তার আকল লোভ পাইনি তাদেরকে কোন অপরাধী সাব্যস্ত করা যাবে না তাদের কোন অপরাধ নেই এক্ষেত্রে कारो आकल जो लोप पाए बुद्धि जो एक लोप पाए शरियत बिोधी को कारण जमन मद खे माथाल गरियत बिरोधी कथा बोलते অথবা অন্য কোন শরীয়ত বিরোধী কারণে সে যদি মাতাল হয় বা তার বুদ্ধি লোপ পায় তাহলে তাকে শাস্তিযোগ্য হবে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু কেউ যদি শরিয়ত বিরোধী কোন কারণ ছাড়া যদি তার বুদ্ধি লোপ পায় সে যদি কোনো কিছু পার্থক্য করতে না পারে ভালো মন্দ তমিস করতে না পারে সেক্ষেত্রে সে গুণাগার হবে না এই স্তরে গিয়ে তার থেকে যদি কোনো শরীয়ত বিরোধী কথা প্রকাশ পায় তাহলে তাকে কোনটাই সাব্যস্ত করা হবে না এই তার আতুল ফতোয়াই ই তাইমিয়া র অনেক বক্তব্য রয়েছে এই বিষয়ের উপর মজমু আল ফতোয়াই দ্বিতীয় খন্ডে আলোচনা রয়েছে দশম খন্ডে আলোচনা রয়েছে আরো স্পষ্ট ভাবে বলেছেন আকিদা তারা রাখে অর্থাৎ তারা মনে করে যে সৃষ্টি এবং স্রষ্ট সব এক এ ধরনের আকিদা তাদের থেকে অনেক কথা ধরনের কথা তাদের থেকে প্রকাশ পায় যখন আল্লাহ তাল মহাব্বত তাদের উপর গালেব্য প্রবল হয়ে যায় স্তরে গিয়ে শরীয় বিরোধী কোন কথা বলে যার দ্বারা বুঝা যায় যে স্রষ্টা বা সৃষ্টিকে এক মনে করছে যেমন আনাল হক বলল যে আমি খুদা তো এ ধরনের কথা বলার দ্বারা কি তাকে কাফের বলা হবে বা তাকে কোন সে যদি পার্থক্য করতে না পারে তাহলে এ ধরনের কথা বললে তাকে গুনাগার সাব্যস্ত করা হবে না এবং তাকে অপরাধী সাব্যস্ত করা হবে না কাফের বলা তো দূরে থাকে তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আগে তুমি বলেছেন যে আমি তোমার মাঝে হারিয়ে গিয়েছি আমি মনে করেছি তুমি আমি وفي غير جانبه فإنه يغيب بمحبوبه عن حبه عن نفسه وبمذكوره عن ذكره فلا يشعر حينئذ بالتميز ولا بموجوده أي أبو ستاقية যারা মহব্বত করে আল্লাহ আনাল হক অথবা আমার সত্তা মহান অথবা আমার জামান নিচে আল্লাহ তালা বীতি আর কিছু নেই বলতে পারে তো ইব্রি তাইমিয়া ফত দশম খন্ড অথবা দ্বিতীয় খন্ডে তিনশো পৃষ্ঠা একটা পৃষ্ঠা খুলে দেখুন তিনি এই ফানার আলোচনা করেছেন আর সৃষ্টির অস্তিত্ব অনুভব করতে পারে না একমাত্র আল্লাহ সুবাহর প্রতি মনোনিবেশ তার থাকে আল্লাহ সুবহান মহাব্বতই তার অন্তর থাকে মুসাল্লাহলামের মায়ের অন্তর যেমন মুসালামের ভালোবাসায় এমন বেকুল হয়ে গিয়েছিল যে পবিত্র কোরআনে রয়েছে ওয়াসমাহি মুসা আল ইসলামের মায়ের অন্তর ফারেক হয়ে গিয়েছে সব কিছু স্মরণ থেকে যারা প্রকৃতভাবে আল্লাহ সুবাহকে ভালোবাসে তাদের এই স্তর হইতে পারে এমন স্তরে তারা উন্নীত হতে পারে যে তাদের অন্তরে একমাত্র আল্লাহ সুবাহ তাল্লা স্মরণ রয়েছে তারা আল্লাহ তালা ব্যতীত ভুলে গেছে এই স্তরে গিয়ে তার আকল তার বুদ্ধি লোক পায়, তখন সে বলতে পারে আমি খুদা অথবা বরং তার হুকুম হলো যে সে যদি শরিয়ত বিরোধী কোন কারণ ছাড়া এ ধরনের স্তরে গিয়ে আল্লাহ সুবাহ এবং তার মহব্বত যদি তার এমনটা হয় তাহলে তাকে সাতাহাত বলা হয় আর এই সাতাহাতের কারণে তিনি কোনো প্রকার গুনাগার হবেন না এ ধরনের বক্তব্য থাকার পরে আনাল হক সুবাহী মা আজ অথবা মাফি জুব্বতী ইত্যাদি কথা উল্লেখ করে মানুষকে তাকফির যারা করে থাকেন আশা করি আশা করি তারা উলাম ইক্রামের গাছপালা তরুলতা হায়ান প্রাণী জীব জানোয়ার যা কিছু আছে সব আল্লাহ এটি কোন ইসলামী আকিদা নয় বরং এটি কুফুরি আকিদা উলামায় দেওয়ার কিভাবে ভরপুর রয়েছে রহমান মাদানী দেকে যে অভিযোগ করেছেন যে উলামেদর কিতাবে রয়েছে ওয়াহাদুজুদের অর্থ হলো যে স্রষ্টা এবং সৃষ্টি এক আমরা বলবো এটি মাদানির জঘন্যতম মিথ্যাচার কোন কিতাবে কথা নেই যে তার স্রষ্টা এবং সৃষ্টি এক কোথাও দেখাতে পারবেন না বরং উলামে দের কিতাবে রয়েছে যে স্রষ্টা এবং সৃষ্টিকে এক মনে করা হলুলের আকিদা রাখা সম্পূর্ণ কুফুরি আকিদা পৃথক ভাবে একটি কিতাব লিখেছেন তার বাবাদ মধ্যে ওয়াহদাতুল আলোচনা রয়েছে সেখানে দেখুন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির আলোচনা রয়েছে দেখুন ওয়াহিদাতুল কোথাও বলেন বিষয়টি বুঝার আগে দুটি পরিভাষা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেওয়া প্রয়োজন একটি হলো হুলুন আর একটি হলো দুটি পরিভাষা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেওয়া দরকার একটি হলো হুলুন আরেকটি হলো হুলের অর্থ হলো প্রবেশ করা হাল্লা আরবিতে বলা হয় হাল্লা প্রবেশ করল তো হুলুলের অর্থ হলো হুলের মাঝে আল্লাহ প্রবেশ করা। সৃষ্টির মাঝে আল্লাহ সুফান প্রবেশকে বলা হয় হলুল সৃষ্টির ছোট হোক বড় হোক যাই হোক কোন সৃষ্টির মধ্যে আল্লাহ তালার প্রবেশের আকিদা এটাকে বলা হয় হুলুলের আকিদা যেমন আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ তালা ইসা মাঝে প্রবেশ করেছেন এটা হুলুল আলা মুির মধ্যে প্রবেশ করেছে এটা হলুলের রাকিদা আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ তালা জমিনে প্রবেশ করেছেন এটা হলুলের রাখিদা আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ তালা আসমানে প্রবেশ করেছেন এটাও হলুলের রাখিদা তো হলুল আরেকটি পরিভাষা হলো ইতিহাদ কোন কিছুর মাঝে কোনো কিছু যদি প্রবেশ করে প্রবেশ করার পরে একটি বস্তু যদি আরেকটি বস্তুর সাথে এমন ভাবে মিশে যায় যে একটা নিজের অস্তিত্ব হারাই ফেলছে এই অবস্থাকে বলা হয় এর তেহায় শব্দের অর্থই হলো দুটি উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে যে আমরা যদি একটা চিনি এবং করি। তাহলে দেখা যাবে যে কাপের মধ্যে চিনি এবং বালু রয়েছে চিনি মধ্যে বালুগুলো রয়েছে বালুর মধ্যে চিনি রয়েছে কিন্তু একটা আর একটার সাথে মিশছে না এটাকে বলা হবে হলুল অথবা আমি এই ঘরের মধ্যে প্রবেশ করে রয়েছি আমি ঘরের মধ্যে হুল করেছে এটা ধরা হবে উদাহরণ হলো যে আপনি কোনো কিছুর মাঝে প্রবেশ করার পরে ওই বস্তুর সাথে মিশে যাওয়া চিনি ও বালির মিশ্রণ অথবা কোনো কিছুর মধ্যে প্রবেশ করা যেমন আমি ঘরে বসে রয়েছি তো আমি ঘরে করেছি আর পানির সাথে চিনি মিশে যাওয়া এটা হলো একহাদ তো হলুলের অর্থ হল অসমসত্ত মিশ্রণ অর্থাৎ দুটো বস্তুর অস্তিত্বই রয়েছে পৃথক পৃথক কিন্তু একটা আর মধ্যে প্রবেশ করেছে আর এহাদের অর্থ হল সমসত্ব মিশ্রণ মানে একটা আরেকটার একটার অস্তিত্ব আরেকটার মধ্যে মিশে গেছে একটা তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে তো একে বলা হয় এতেহাদ হলুল ও এতেহাদ দুটো আকিদাই কুফুর কেউ যদি বিশ্বাস করে জাল্লা সফায় রহম তালা সৃষ্টির প্রত্যেক অনুতয়ে বিন্দুতে মিশে রয়েছেন সব কিছুর মধ্যে আল্লাহ সুহানা প্রবেশ করে রয়েছে তো এখানে হুলুলো হচ্ছে কেউ যদি বিশ্বাস করে যে আমরা যা কিছু দেখছি আমার হাত আমার চোখ মুখ নাক যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে আল্লাহ সুহানা মিশে রয়েছে তো এটা স্পষ্ট ইত্যহাদের আকিদা এবং হুলুলের আকিদা এটা কুফুরি আকিদা এটা মূলত হিন্দুদের আকিদা ইসলামে এই আকিদার কোন স্থান নেই হুলুল এবং ইত্যহাদের আকিদা বরং আমরা বিশ্বাস করি আল্লাহ হয়নি তখন আল্লাহ মুক্ত অবস্থায় ছিলেন এখন আল্লাহ স্থান সময় ইত্যাদির বন্ধন থেকে মুক্ত আমরা আল্লাহ সুবাহান সম্পর্কে আমাদের এতেকাদ বা আনী আল্লাহ একজিস্ট উইদআট প্লেস আল্লাহ কোন স্থান ছাড়া বিদ্যমান রয়েছে কোনো সৃষ্টির পূর্বে কোন কিছুর অস্তিত্বের পূর্বে আল্লাহ যেমন বিদ্যমান ছিলেন সবকিছু ধ্বংসের পরেও আল্লাহ সুবাহান বিদ্যমান থাকবেন আল্লাহ সুবাহান অবস্থানের জন্য তার অস্তিত্বের জন্য স্থানের প্রয়োজন নেই কোনো মখলুকের তিনি মুখাপেক্ষী নন কোন জায়গার তিনি মুখাপেক্ষী নন এটা হলো আমাদের সহি আকিদা আমরা বিশ্বাস করি না যে আল্লাহ সুহান করি না যে আল্লাহ জায়গায় স্পষ্ট ভাবে লিখেছেন যে হলুল এবং আকিদা কুফরিত তাহলে ওয়াহদাতুল মজুদের ব্যাখ্যার পূর্বে আমরা হলুল এবং এহাদ সম্পর্কে জেনেছি ওয়াহাদুল মজুদের ব্যাখ্যায় দেওয়ান বলছেন যে অর্থ হলো যে আল্লাহ অস্তিত্বকে কামেল অস্তিত্ব মনে করা ওয়াহুল সাধারণ ব্যাখ্যা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে এটি হলো যে আল্লাহ সুবাহর অস্তিত্ব হলো পরিপূর্ণ কামেল অস্তিত্ব আর সমস্ত সৃষ্টির অস্তিত্ব হলো নাকেস বা অপূর্ণ অস্তিত্ব এটি আল্লাহ সুহান অস্তিত্বের মুখাপেক্ষী তো স্বাধীন এবং পরিপূর্ণ অস্তিত্ব একমাত্র আল্লাহ আর বাকি যা কিছু অস্তিত্ব রয়েছে সবকিছুর এবং আল্লাহ অধীন স্বাধীন কিছু নয় নয়। তো ওয়াহদাতুল মুজুদের অর্থ হলো যে একমাত্র পরিপূর্ণ স্বাধীন অস্তিত্বের অধিকারী হলেন একমাত্র আল্লাহ সুহান রহম আর বান্দার যে অস্তিত্ব রয়েছে এটি নশ্বর এটি ধ্বংসশীল এটি অপূর্ণ এটি স্বাধীন নয় এটি অধীন সুতরাং রয়েছে দুনিয়ার জীবন কোন জীবন নেই লাশা সারা একমাত্র পরকালের জীবনই রয়েছে তো আমরা তো বাস্তবে দুনিয়ার জীবন দেখছি তো রসুল সাল সালাম কেন বললেন যে দুনিয়ার কোনো জীবন নেই কোন জীবন নেই একমাত্র পরকালের জীবন রয়েছে জীবন তো আমরা জানি দুনিয়ার জীবন রয়েছে বারজাখের জীবন রয়েছে প্রকালের জীবন রয়েছে তো রসুল সোল্লা হাসলামকে মিথ্যা বলেছেন না রসুল সাল্লাহ সালাম কখনো মিথ্যা বলতে পারেন না বরং আরবি ভাষায় এর ব্যবহার রয়েছে শরীয়তের একটা উসুল হলো আরবি ভাষার একটা উসুল হলো যে অনেক সময় আমরা ভগ্নাংশ বাদ দিয়ে দিই অঙ্ক করার সময় অপ্রয়োজনীয় ভগ্নাংশ যারা পায়ের মান জানেন পায়ের মানগুলোতে দেখা যায় যে থ্রি পয়েন্ট যেগুলো অপ্রয়োজনীয় বাদ দেওয়া হয়েছে কাউন্টে আনা হয়নি গুনার মধ্যে আনা হয়নি এটা বুঝা যাচ্ছে যে যেটা অপূর্ণ যেটা না যেটা স্বাধীন নয় সেটাকে গণনার মধ্যে আনলেও চলে না আনলেও চলে এই অর্থে মাহদাতুল কথা বলা হচ্ছে যে একমাত্র স্বাধীন এবং পরিপূর্ণ আল্লাহ তালা সৃষ্টি করেছেন সবকিছুর অস্তিত্ব আছে কিন্তু আল্লাহ সুবাহর অস্তিত্বের সামনে এগুলো মূলত অস্তিত্বহীন ধরা হবে এগুলো কোনো অস্তিত্ব নেই কারণ আল্লাহ সুবাহর অস্তিত্ব হলো। কামেল পরিপূর্ণ অস্তিত্ব আর সমস্ত যেমন কোন অস্তিত্বই ধরা হয়নি একইভাবে বার্জাকের জীবন কবরের জীবন কেউ অস্তিত্বের মধ্যে ধরা হয়নি এজন্য রাসুল সাল আলী সাল্লাম বলেছেন যে প্রকারের জীবন ছাড়া কোনো জীবনই নেই জীবনই রয়েছে অসম্পূর্ণ যেটা অপরিপূর্ণ জিনিসকে জিনিসকে অস্তিত্বহীন ধরা এটাই হলো অনেক সময় এটা করা হয় এজন্য যার অস্তিত্ব মধ্যেই নাই তার আল্লা সুবাহ হেফাজত বা নেগরানী সরিয়ে নেন তাহলে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে কোনো কিছু এক মুহূর্ত টিকতে পারবে না তো এ ধরনের অধীন অস্তিত্ব অপরিপূর্ণ অস্তিত্ব ধ্বংসশীল অস্তিত্বকে কিভাবে অস্তিত্ব বলা যায় তো ওয়াহদাতুল মুজুদের অর্থ এটি যে একমাত্র আল্লাহ সুহানহাল স্বাধীন বা পরিপূর্ণ অস্তিত্ব রয়েছে মাহলুকের অস্তিত্ব অবশ্যই রয়েছে কিন্তু মখলুকের অস্তিত্ব আল্লাহ সুহানহাল অস্তিত্বের সামনে কোনো অস্তিত্বই নয় পবিত্র কোরআন আল্লাহ সুহানহ বলছেন জাহান্নামীদের বর্ণনা দিয়ে তিনি বলছেন যে জাহান্নামে যারা যাবে তারা সেখানে মৃত্যুবরণ করবে না ওয়ালা ইয়াহ ইয়া জীবিতও হবে না জাহান্নামীরা মৃত্যু পূরণ করবে না সত্য আমরা বুঝি ঠিক আছে কিন্তু যারা মৃত্যুবরণ করবে না তারা জীবন জীবিত আল্লাহ সুহান বলেছেন যে জাহান্নমীদের কোনো আয়াত থাকবে না অথচ আবার বলছেন যে তাদের কোনো মৃত্যু হবে না বাহ্যিক ভাবে যদি ধরা হয় এই আয়াতের যদি বাহ্যিক অর্থ নেওয়া হয় তাহলে মনে হয় যে আয়াত দুটি স্ববিরোধী যার মৃত্যু হবে না তার আবার জীবন হয় না কিভাবে আর যার জীবন হবে তার আবার তো যার জীবন হবে তাকে কেন বলা হচ্ছে কোনো জীবন হবে না। আল্লাহ তালা বললেন যদি আমরা একটু গভীরে প্রবেশ করে দেখি তাহলে এখানে কোনো সমোধিতা নেই বরং এটাই বাস্তবতা যে আল্লাহ সব তাল জাহান্নামীদের জীবনকে কোনো জীবনই গণ্য করেন নাই এটা জীবন হওয়ার মতো কিছুই না জাহান্নামীদের জীবনটা জীবন গণ্য করার মতো কোনো জীবনই না এই তাদের জীবনকে বলেছেন আল্লাহ সুহানা তাদের কোন জীবন থাকবে না থাকবে না। লা হায়াত জাহান নামে তারা মৃত্যুবরণ করবে না তাদের কোনো জীবনও থাকবে না তারা জীবিতও হবে না জাহান্নামীরা জীবিত থাকবে কিন্তু তাদের এই জীবিত থাকাটাকে আল্লাহ সুহানা গণনোয় আনছেন না গনার মতো কিছু মনে করছেন না আমরাও একই কথা বলছি যে আল্লাহ সুহান এবং আল্লাহ সুফান মুখাপেক্ষী এবং হালিক বা ধ্বংসশীল এই ধ্বংসশীল অধীন এবং নাকেশ অস্তিত্বকে অস্তিত্ব বলা যায় না আসলে অর্থ হল যে স্বাধীন অস্তিত্ব একমাত্র আল্লাহ তালার বাকি সমস্ত সুফি যারা হক পথের যারা রয়েছেন সুফিগণ তারা একতে স্পষ্ট স্বীকার করেছেন যে মখলুকের অস্তিত্ব রয়েছে আল্লাহ তালারও অস্তিত্ব রয়েছে যেই মনসুর হাল্লাজ করা হয় সেই মনসুর স্পষ্ট বক্তব্য রয়েছে যে আল্লাহ হল্লাপাক আল্লাহ এবং সৃষ্টির অস্তিত্বকে এক মনে না করে এটাই তাও তো মনসুর হাল্লাজ নিজে বলছেন আন আলফাক ওহাদুজুদের কায়ল তিনি ওহাদুজুদের তিনি কথা বলছেন আবার তিনি বলছেন যে আল্লাহ সৃষ্টি থেকে পৃথক সুতরাং অথবা আল্লাহ তালা সৃষ্টির সাথে মিশে গিয়েছেন ওয়াহদাতুল হুজুদ যদি কুফরি সিরিকে হয় তার কারণ দুটি একটি হলো হলুল আর একটি হলো কারো আকিদে যদি হলুল ইত্যহাদ থাকে এই আকিদা যদি না রাখে আল্লাহ তালা এবং সৃষ্টি একীভূত হয়ে গেছেন মিশে গেছেন একত্রিত হয়ে গেছেন এই আকিদে যদি কারো না থাকে তাহলে তার আকিদাকে কুফুরী শিরিকে বলা যাবে না হুলুল ইত্যহাদের আকিদা কারোর মজুদ না থাকে এবং সে যদি ওয়াহদাতুল প্রবক্তা হয় ওয়াসুল কথা বলে তাহলে কখনোই তাকে তাকফির করার কারণ তার কথার মধ্যে নেই একই কথা বলেন উলামায়ে উলামায় কোথাও কথা বলেন না যে আল্লাহ সুহানোর অস্তিত্ব এবং সৃষ্টির অস্তিত্ব সব এক যত সৃষ্টি আমরা দেখছি সবকিছুই আল্লাহ সবই আল্লাহ যদি হয় তাহলে হিন্দুদের মধ্যে পার্থক্য থাকলে কোথায় নবজবিল্লা হিন্দুদের সমস্ত আকিদাকে উলামায় দেওয়ার চাপিয়ে দেওয়া হচ্ছে সম্পর্কে তারা কি বলেছেন শুরুতেই দেওবন্দে উলাম ইকরামের শিরোমণি একজন আলেম শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তকি উসমানী দাম তার ফতুয়া উসমানিতে ওয়াহাদুলুদ সম্পর্কে আলোচনা করেছেন এবং ওয়াহাদুলকৃত অর্থ কোনটি এবং এখানে তিনি বলেছেন সব এক দেবন্দী কিতাবে ভরপুর রয়েছে ওয়াহদাতুল মজুদের আকিদা এই তিনি ভরপুর একটাও দেখাইতে পারবেন না কোথাও যে ওয়াহাদুল হুজুদের আলোচনায় তারা বলেছেন যে ওয়াহাদুলজুদের অর্থ হল স্রষ্ট ভরপুর রয়েছে বললেন ভরপুর কোথাও নাই তিনি কোথায় পেয়েছেন ভালো জানেন তো আমরা মত উদ্দেশ্য ওয়াহাদেশ মত হরুদ বেসাত ফানি আর নামুকাল সবহানো যতো অস্তিত্ব রয়েছে সব অস্তিত্ব বেসুবাদ ধ্বংসশীল ফানি दोसरे इसलिए हरसे अपने उजुद में दाते बारी की मोहताज है द्वितियोंस्त सृष्टिर अस्तित्व समस्त सृष्टिर अस्तित्विपूर्ण प्रत्येक वस्तु निजर अस्तित्व सुबह लिहाजा वस्तुर अस्तित्व देखे थकीूद हासिल है जदि विद्यमान रहे लेकिन अल्लाह तला के वजूद के सामने इस वजूद की कोई हकीकत नहीं इसलिए वो कल आदम है देखते पात हुआ कल जीवन सम्पर्कमें प्रकाले जीवन तुल जीवन नई तुस्मानी साहेब दाम कम लिखे उ नजर समझे विषय ट उदाहरण दिए लिखें जैसे दिन के वक्त आसमान पर सूरज के मौजूद होने की वजह से सितारे नजर नहीं आते दिने बेल आकाशे तारका था अस्तित्वहीन हो जाए ना রাতেও যেমন তারকা রয়েছে দিনের বেলাতেও তারকা রয়েছে কিন্তু তারকা দিনের বেলা দেখা যায় না কেন দেখা যায় না কারণ দিনের বেলা সূর্যের আলো এতটা প্রবল হয় সূর্যের দিকে আমরা তাকাই তখন আর তারকা তারা কিন্তু যদি সূর্য না থাকে তাহলে আমরা তারকা দেখতে পাই তুসমানি সাহেব বলছেন যে ওয়াহাদুলিদের উদাহরণ এরকম আমরা যদি আল্লাহ সুবাহ অস্তিত্বের সামনে মখলুকের অস্তিত্ব তুলনা করি তাহলে আল্লাহ তালার অস্তিত্বের তুলনায় মাকলুকের অস্তিত্ব কোনো অস্তিত্বই না যেমন সূর্যের আলোর তুলনায় তার আর আলোর কোনো আলোই না আপনি যদি একটি আলো তাহলে দেখা যাবে যে হাজার ওয়াটের আলোর সামনে পঞ্চাশ ওয়াট কোন মূল্যই দেখে না কোন অস্তিত্ব নেই একই কথা তোকিসমানি সাহেব উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন লেকিন সুরাজ উজুদ দেখা যায় না হকীত শনাস দি হায়ারফত হাস তমামে মন বল্ কাল আদম নজর আতে হক হজরত মজরুব রহম तकाय सब ध्वसशील मन होते थके सबकि वास्तवता जो से बुझते थे तमाम उसे हिच वितारे जब महर नुमाया हुआ सब छुप गए मुझको भरी बजमे तनर आया जख जो सूर्य उदित हलो सब छुप गए तारे, खजा ता आजीजुल हसन मजदूब रख दुनिया हजारो लोकर समागम हजार मानुषर कलाहल एर मध्य शुद्ध तुम्हें देखी तुम्हार अस्तित्व अनुभव करी আমি অনুভব করতে পারি না একমাত্র তোমাকেই আমি দেখি এই যে কথাটি বললেন খাজা আজ হাসান মজদুবতুল্লাহ আলহি এটি হল ওয়াহাদুল মুজুদের সাহি মতলব এবং দেবন্দীকাম ওয়াহদাতুল মুজুদের এই অর্থই করেছেন